টিভি বাংলা মানবতার রকম আলহামাত আমাদের তফসির হবে ইস্তাই লোকমারের আয়াত নম্বর বিশ থেকে মহান আল্লাহ এই আয়াত এবং তার পরের আয়াতগুলিতে আল্লাহ ফখরাবুল্লা আলমিন তার নিয়ামতের কথা যেসব নিয়ামত মানবজাতিকে দিয়েছেন প্রকাশ্য আর অপ্রকাশ্য এগুলিকে স্মরণ করাচ্ছেন আল্লাহর নিয়ামত পেয়ে ভালো মানুষের লক্ষণ হচ্ছে যে যার নুন খায় তার গুন গায় আল্লাহ যখন আকাশ সমুহে আর পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য আল্লাহ পাক অনগত করে দিয়েছেন মানে তোমাদের ব্যবহার যোগ্য করে দিয়েছেন তোমরা সেগুলিকে নিজের আয়ত্তে নিয়ে আসতে এবং সেগুলি দ্বারা তোমরা উপকৃত হচ্ছে। পৃথিবীতে অনেক কিছুই আমাদের আয়িতে সেটা বুঝতে পারছি কিন্তু আকাশ থেকে আল্লা আল্লাপাকে রেখেছেন যে আমাদের সেবাই নিয়োজিত এমন কি আছে তা হচ্ছে আকাশের বৃষ্টি আল্লাহ পাকে আকাশের বৃষ্টি আল্লাহ ফাকর রব্ুল্লা আলমিন এই বৃষ্টি যদি নাজেল না করতেন আকাশ থেকে তাহলে আমাদের পানাহারের ব্যবস্থা হতো না তো এগুলিকে আল্লাহ ফাকর রব্লুল্লা আলমিন আমাদের জন্য নিয়োজিত করেছেন তারপরে আকাশ পথকালে পরিপূর্ণ করেছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য আল্লাপাকের প্রকাশ্য নিয়ামত যা আপনি বাহ্যিক দেখতে পাচ্ছেন আপনার শরীরে আপনার আশেপাশে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার নিরাপত্তা আপনার স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ প্রয়োজনীয় বস্তু যেখানে যাচ্ছেন আপনার যা প্রয়োজন আপনি পেয়ে যাচ্ছেন মার্কেটে না পেলে কত অসুবিধা হইত একটা ছোট্ট জিনিস যদি না পান যেটার প্রয়োজন তাহলে আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে একটা ছোট্ট জিনিসের জন্য আপনার কাজ অচল হয়ে যাবে বড় বড় কাজ অচল হয়ে যাবে এগুলি হচ্ছে বাহ্যিক জিনিস আর বাতে না যেগুলি আভ্যন্তরীণ অসংখ্য নিয়ে মতো রয়েছে আভ্যন্তরীণ যেগুলি আমরা দেখি না মেডিকেল সায়েন্স যারা ভালো বুঝে তারা বুঝাইতে পারবে ভিতরে আল্লাহ প্রতিরোধ শক্তি রেখেছেন বাইরে থেকে কত ভাইরাস আক্রমণ করছে শরীর উপর এই প্রতিরোধ শক্তি যদি আমাদের যেগুলো আমরা দেখি না যদি না থাকে হয়ে যায় তাহলে সমস্ত ভাইরাসগুলি আক্রমণ করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে এর তো এই রোগেরই নাম ভিতরে যেটা প্রতিরোধ শক্তি আছে সেই শক্তি হারিয়ে ফেলে বা দুর্বল হয়ে যায় এছাড়াও আল্লাহ ফাকর আবুল আলমিন যে এই কারখানায় আপনার মাথা থেকে পা পর্যন্ত অবশ্যই আছেন আর তিনি তো আল্লাহ সমস্ত নাবির বলেছেন কতক লোক আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে বাঘ করে ঝগড়া করে ওয়ালাহুদান তাদের কাছে কোন হৃদায়ত নেই সঠিক দিক নির্দেশনাও নেই যে কোরআন হাদিসের জ্ঞান রাখে তাও রাখে না এমনিতে না কোনো কিতাব জ্ঞান না রেখে তর্ক করা এবং বিভ্রান্ত হাইজা কিল আলহ তাবে যখন আরব মুশ্রেকদেরকে বলা হইতো যে আল্লাহ যা নাজেল করেছেন আল কোরআন তা অনুসরণ করো আল্লাহর বিধান মেনে চলো পূর্বপুরুষদেরকে পেয়েছি মানে আমাদের বাপদাদার ধর্ম মেনে চল তাহলে এর দ্বারা স্পষ্ট হয় যে প্রত্যেক যুগে বাতিলপন্থীদের দলিল যুক্তি হচ্ছে পূর্বপুরুষ বাবদাদের নাম দিয়ে বলুক অথবা মুরুবী হুজুর নাম দিয়ে বলুক আর আমাদের আলেমারা বলেছে আগের এ কথাই বলুক আমাদের আর পিরেরা বলেছে আমাদের নেতারা বলেছে এটা বাতিল পন্থীদের যুক্তি আর সত্যপন্থীদের লক্ষণ হচ্ছে আল্লাহর বিধানে যা আছে সেটা সত্য সেটা মানতে হবে কোরআন হাদিসে কি আছে সেখান থেকে ফয়সালে নিতে হবে ফারুদ্দুহ আল্লাহ রাসুল আল্লাহর দিকে ফিরে আসো রাসুলের দিকে ফিরে আসো আল্লা ছাড়া অন্যকে কে ডাক অন্যের পুজো করছো এতে তো শয়তান তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তবুও তোমরা বাপ দাদার কথা শুনবে আচ্ছা ধর্মীয় ক্ষেত্রে শুধু বাপ দাদার কথা দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে দুনিয়ার ধন সঞ্চিত ক্ষেত্রে আয় উপার্জনের ক্ষেত্রে দেখেছেন সকালে চাষে যেত দুপুরে আপনি সেই চাষ আবাদ ছেড়ে দিয়ে জমি জায়গায় বিদেশে চলে এসছেন অনেক টাকা ইনকাম করবো বলে কেন ডাক্তার আর প্রফেসর ইঞ্জিনিয়ার কেন হয়ে গেলেন বাপ তো ছিল অশিক্ষিত মূর্খ সেই ক্ষেত্রে আপনার দলিল হলো না যে বাপদাদাকে মূর্খ পেয়েছি চাষি পেয়েছি আমিও চাশির ছেলে চাষি থাকবো আল্লাহা বলছেন যেই ব্যক্তি আল্লাহ করবে নিজের চেহারাকে ইঙ্গিত করা হয়েছে তার বলেছে। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এখলাস বা তৌহিদ একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করা আল্লাহর সাথে কাউকে শরিক না করা দ্বিতীয় শর্ত হচ্ছে আদর্শ মোতাবেক চলার দিকে ইঙ্গিত করা হয়েছে আর আত্মসমর্পণ করা মানে আল্লাহর তহির প্রতিষ্ঠা করা ফাকাত ইস্তাম সাক ওর উস্কা যেই ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করল সেই ব্যক্তি এমন এক মজবুত হাতল মজবুত করে ধারণ করলো যেটা কখনো ছিড়ে যায় না সমস্ত কাজ এর ফিরে যায়। কাফারা ফালা কুফর আল্লাহা বলছেন যেই ব্যক্তি অস্বীকার করে কুফরি করে হে না তার কুফুরি তোমাকে যেন দুঃখিত না করে এলাই না মার্জি আল্লাপা বলছেন আমার কাছেই তাদের পরিত্যাবর্তন স্থল তার সংবাদ জানিয়ে দেবেন তার প্রতিদান দেবেন তাদেরকে ভোগ বিলাসের সুযোগ দেব তারপরে তাদেরকে গুরুতর শাস্তির দিকে আসতে বাধ্য করবো তাহলে বাদত কেন আল্লাহ ছাড়া অন্যের করো তম হবি তাদেরকে যদি জিজ্ঞেস করো আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে অবশ্যই তারা জবাবে বলবি আল্লাহ সৃষ্টি করেছেন মালিক আল্লাহ একমাত্র সবকিছু নিয়ন্ত্রণকারী তাহলে এবাদত বন্দীগিও একমাত্র আল্লাহ পাখির হবে আর আকাশে যা কিছুই আছে সব আল্লাহ আল্লাহ এবং আল্লাহ ফক্রবুল আলমাত করছেন পৃথিবীতে যত গাছ আছে এগুলি যদি কলম বানিয়ে নেওয়া হয় এবং সমুদ্রকে যদি কালি বানিয়ে নেওয়া হয় এবং তারপরে অতিরিক্ত সাত সমুদ্র দিয়ে যদি কালিকে আরো বৃদ্ধি করা হয় তারপরে আল্লাপাকের প্রশংসা আল্লাপাকের প্রশংসা শেষ করা যাবে না ইনল হাকিম আল্লাহাকুল্লা আলমিন মহাপ্রতাপশালী প্রজ্ঞাবান মা খালকুমাল ওয়াহিদা আল্লাপাক বলছেন হে মানব জাতি তোমাদের সৃষ্টি করা তোমাদের পুনরুত্থান করা আল্লাপাকের কাছে একজনকে সৃষ্টি করার মতামিমবাসীর আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন আল্লাপাক একজনকে সৃষ্টি করলে কোন বলেই যথেষ্ট আর সারা বিশ্বের সব কিছুকে সৃষ্টি করা সব কিছুর পুনরুত্থান কেয়ামত এই আল্লাপাকের কোন নির্দেশ দিয়ে হয়ে যাও তখন হয়ে যায় इखन थे कि अल्पोश मेर बीरोती दिये, अम रामा देरालो चुना दिगे, आवर फिर यास थी हुल्वा, हुल्वा, हुल्वा, सलाम अलाइकूम वर्हमत अलाहि व बराकातो हूँ आमी मुहम्मद बद्रुद्ध जान अद्वी आपना रा देख्छें पीस टीवी बांगला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 ছিল अब्दुर रजाक अबू पकर मोहम्मद जकालिया जहांगीर आलमीटल कैमन छो रसुल्लाम कथा हादिसर इतिबमयर क्रम विकास আল্লাপাক রব আলম লোক মানে আয়াত নম্বর উনত্রিশে এরশাদ করছেন তার বেশ কিছু কদরতের দিক সম্পর্কে আল্লাহাক এর সাদ করেছেন আলম তারা হেনাবি তুমি কি দেখো না রাত দিন আসে কখনো দিনকে ছোট করেন কখনো বড় করেন কখনো রাত কে ছোট করেন আবার বড় করেন কামার এবং সূর্য চন্দ্র কে আল্লাহাক রবুল আলমী করেছেন তার নিয়ম নীতিমালা আল্লাপাক নির্ধারিত করেছেন কল্লু ইয়াজরি ই আজালি মুসাম্মা এর প্রত্যেকটি চন্দ্র চলমান রয়েছে নির্ধারিত কাল পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাপাক রব্বুল আলমিন এই চন্দ্রকে নির্ধারিত সময় পর্যন্ত চলার কথা এখানে উল্লেখ করেছেন অর্থাৎ প্রত্যেক দিন সূর্য চলে অস্তমিত হয় আবার উদিত হয় এই বিষয়টাকে বোঝানো হয়েছে এইরকমই চন্দ্র চিকন হয়ে চন্দ্র মাস শুরু হয় আবার সেটা পূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধীরে ধীরে ক্ষয় হয়ে আবার নিশ্চিন্ন হয়ে যায় আর কেউ কেউ বলেছেন যে নির্ধারিত সময় অর্থাৎ কে আমত পর্যন্ত যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সূর্যের এই কাজ শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ও আন্নাল্লাহে মাতা আমল খাবির তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্মবর রাখেন আন্নাল্লাহ আল্লাপাক হচ্ছেন সত্য মাবুদ। সে আল্লাহ এসব কাজ করে থাকেন সুতরাং আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বন্দিগী তিনি তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার সাথে শরিক করবে না আল্লাপাকুল আলমিন সর্বোচ্চ এবং সুমহান আরো আল্লাপাক তার নিয়ামতের কথা এবং তার কুদরত করেছেন আলম তারা হে নবী তুমি দেখো না প্রত্যেক ধৈর্যশীলের জন্য সব্বার লিকুল্ল সব্বার সকুর এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য আর মানবজাতিকে যখন সমুদ্রের তরঙ্গমালা ঢেকে ফেলে কাজ দোলাল মেঘ মালার মতো মেঘের ছায়ার মতো যখন বিপদ ঘনী আসে যে আর হয়তো আমরা আরব মুশ্রিকাও আল্লাহদ্দিন তখন তারা আল্লাহকে ডাকতো তার জন্য আনুগত্যকে নিখুঁত করে একমাত্র আল্লাহকে তখন তারা ডাকতো আল্লাহর কাছে ফরিয়াদ করত আল্লাহ উদ্ধার করো এখন বড়ো এলাহা ছাড়া কি আমাদের রক্ষা করতে পারবে না তখন তাদের দল মধ্যপন্থী হইত অর্থাৎ আল্লাহর তহিদ একত্রের ওপর কায়েম থাকতো যারা মমিন অমিন কাফের এখানে উজ্জ্বল আছে আর আরেক দল কুফরি করত সির করা শুরু করত। অমায়া জাহাদ আয়াতুল্ল খাত আর আমার আয়াতসমূহকে অস্বীকার করে একমাত্র প্রত্যেক গাদ্দার খতার মানে হচ্ছে ঘাতক মিথ্যাচারী কফুর আর অকৃতজ্ঞ যেই ব্যক্তি বিশ্বাস ঘাতক যেই ব্যক্তি মিথ্যাচারী যেই ব্যক্তি অকৃতজ্ঞ সেই একমাত্র আল্লাপাকের বিধানকে অস্বীকার করে াস আল্লাপাক এরসাদ করেছেন হে মানব সকল ইম তোমরা তোমাদের দিন সম্পর্কে কাজে আসবে না আর কোন সন্তান তার পিতার কাজে আসবে না কেউ কারো বোঝা উঠাবে না কারো উপকার করতে পারবে না কেমতের দিনে বিচার দিবসে ধ্বংস করবেন বিচার হবে জবাবদেহী করতে হবে এটা সত্য এতে কোনো সন্দেহ নেই ফালা রান্না কুমুল হায়াত হে মানুষ যাতে করে তোমাদেরকে এই পার্থিব জগৎ ধোকাই না ফেলে প্রতারিত না করে দুনিয়ার লোভ লালসাই পড়ে তোমরা পাপে লিপ্ত হয়ে যাও না আল্লাহর অবাধ্য হয়ে যায় না শিরকুফরিতেও না নাস্তিক হয়ে না। পরকাল সম্পর্কে গাফিল হয়ে যেও না এবং দুনিয়ার আশা আকাঙ্ক্ষা অধিক পরিমাণে এসব মানুষকে বিভ্রান্ত করে ওয়ালাগুর রান্নারুর আর আল্লাহ সম্পর্কে বড় প্রতারক যেন তোমাদেরকে যে প্রধান প্রতারক অর্থাৎ ইবলিশ যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে গুমরা না করতে পারে শয়তান সব সময় মন্দ কাজের জন্য প্ররোচিত করবি অন্তরে খারাপ কথা নিয়ে আসে জাগায় সেই সময় সেগুলিকে বর্জন করবি আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে এরপরে রাতে আল্লাহ পাক রব্লা আলমেন পাঁচটি বিষয় উল্লেখ করেছেন যেগুলি বিষয়গুলি রয়েছে চাবি কাঠি রয়েছে এই চাবি কাঠি অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউ জেনে নেবে এই চাবি কাউকে দেওয়া হয়নি নবীর অসুল দেওয়া হয়নি কোনো আল্লাহ পাকের নেকবান্ধা কেউ দেওয়া হয়নি বন্ধ করা আছে সেগুলির প্রবেশ করতে পারবে না সেগুলি সম্পর্কে কেউ তোমাদের জানাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ইন আল্লাহ ইনদাহসাহ প্রথমটি হচ্ছে নিশ্চয়ই আল্লাহ কেয়ামতের জ্ঞান রয়েছে পরকাল কোন দিন হবে কত তার কখন শুরু হবে কতদিন থাকবে আল্লা ছাড়া কেউ জানে না দ্বিতীয় বিষয় হচ্ছে বৃষ্টি বর্ষণ করা কখন বৃষ্টি হবে কত পরিমাণ হবে এবং কোন এলাকায় হবে ছাড়া কেউ জানতে পারে না আজকে আবহাওয়া সম্পর্কে সেগুলি এই আয়াতের বিপরীত নয় বরং এরা কিছু যন্ত্র দ্বারা সে সম্পর্কে কিছু আভাস দিতে পারছে তারপর খবর দেওয়া অসম্ভব কথা তারা এতটুকু বলতে পারে সম্ভাবনা আছে এরকম। আল্লাহ ফকরাবুল আলমিন ইচ্ছা করলে তা সরিয়ে দিতে পারেন আল্লাহ ফকর বাড়িয়ে দিতে পারেন আল্লাহ একমাত্র সে সম্পর্কে জ্ঞানী। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ালা মাহিল আর হাম আর জরায়ুতে মাতৃ গর্ভে কি আছে তাও একমাত্র আল্লাহ পাক জানেন চতুর্থ বিষয় হচ্ছে অমাতফ কোনো ব্যক্তি জানে না যে আগামী কালকে সে কি করবে নিজের কথাও জানে না অন্যের কথা জানেনা আগামীকালকে অন্য কোথাও চলে যেতে হবে আগামীকালকে আমার কি হবে কেউ বলতে পারবে না পাঁচ নম্বর বিষয় হচ্ছে অমাত্তি জানে না এতে আমিয়া রসুল গন সামিল কোনো ব্যক্তি জানে না যে কোন ভূমিতে সে মারা যাবে যেখানে তার জন্ম জন্মভূমিতে আর কি তার আগে যৌবনে মারা যাবে দুর্ঘটনায় মারা যাবে না সাধারণ ভাবে মারা যাবে বিছানায় মারা যাবে না রাস্তাঘাটে কোথাও মারা যাবে দাফন কাফন হবে না হবে না কি অবস্থায় কোথায় কি হবে আল্লাহ পাক ছাড়া কেউ না আল্লাহ পাকবুল আলম এরশাদ করেছেন ইন আল্লাহ আলীমন হবির নিশ্চয় আল্লাহ ফকরব্বুল আলমিন সবকিছু জানেন এবং সবকিছুর সূক্ষ্মবর রাখেন এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ ফাকর্বুল আলমিনই একমাত্র অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন অদৃশ্য সম্পর্কে চোখের আড়ালের বস্তু সম্পর্কে অতীতে যা ঘটে গেছে আর তা আমাদের ইতিহাসের মাধ্যমে অথবা আল্লাহর কিতাব ছাড়া অন্য সোর্স নেই না হচ্ছে না জীবিত না যান্ত্রিক সভ্যতার মাধ্যমে জেনে নেবে যে বর্তমানে সারা পৃথিবী কোথায় কি হচ্ছে সবকিছুই খবর নিয়ে নেব আর রকম ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে কোন ব্যক্তি কিছুই বলতে পারবে না যে কখন কি হবে কি হচ্ছে না হচ্ছে নিজের জীবনে অথবা অন্যের জীবনে আল্লাহাকলে গাইবকে তার জন্য সুনির্দিষ্ট করেছেন তিনি হচ্ছেন একমাত্র আলেমুল গাইব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী আল্লাহাকের এই অদৃশ্যের জ্ঞান থেকে অল্প কিছু আম্বিয়া রসুলগণকে ওহের মাধ্যমে জানিয়েছেন ওহের মাধ্যমে জানিয়েছেন আর যেগুলি দিনের সাথে সম্পর্কিত হলে শরীয়তের সাথে সম্পর্কিত হলে আকিদা বিশ্বাসের সাথে অথবা এবাদত বন্দীর সাথে আখলা চরিত্র গঠনের সাথে হালাল হারাম হারামের সাথে সম্পর্কিত হলে আল্লাপাক সেগুলি জানিয়েছেন রসুল মানব মানবজাতিকে জানিয়ে দিয়েছেন সুতরাং এর মানে এই নয় যে রসুল্লাহ সাল্লাম আলিমুল গেব আমাদের আকিদা যেন আমরা সঠিক করি শুদ্ধ করি কোরআন সন্ন্যার আলোকে আর আল্লাপাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন অতীতের শিরকি বিদা আকিদা থেকে আল্লাহাক আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহ করেন আল্লাহ করা سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرقا ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কষ্টার্চিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 এই পূরণ করুন পিস জিবি উত্তম তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো একজন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देखु चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सारे देश बांगल्